ইমাম আবু জাফর আহমতুলের আকিদার বিষয়টি আমরা আলোচনা করছিলাম তিনি এই গ্রন্থটি লিখেছেন আকিদার বিষয় তিনি এই যে গ্রন্থটি লিখেছেন এই গ্রন্থটিতে তিনি আকিদার বিভিন্ন বিষয় তুলে ধরেছেন বিশেষ করে আকিদার মৌলিক জিনিসগুলো তুলে ধরেছেন যাকে যেখানে প্রথমে আমরা দেখতে পাই যে তিনি ইমানের রোকনগুলো সম্পর্কে আলোচনা করেছেন তারপরে ইমান বিল্লা আল্লাহর উপর ইমান এর তাওহিদের বিষয়টা আলোচনা করেছেন গত পর্বে আমরা আলোচনা করেছি যে আল্লাহর উপর আল্লাহ আল্লাহ তাল্লাপর ইমান শুদ্ধ হতে হলে অর্থাৎ তাওহিদ শুদ্ধ হতে হলে ताभी तीन अंश अवश्य प्रत्येक मानु ईमान आनते हैं तीन टी अंश हर अल्लाह रविफे ईमान आना आल्ला तला नाम और गुण ऊपर ईमान आना और आल्ला तलार उलोहियात अहबाद तरफ ईमान आना और देखिए कुरान ए सुन्ना भर्ती आई तीन जिनके सब्यस्त कर जिन सब्यस्त करार् अल्लाह तला कुरने करीमर विभिन्न आयात नाजिल कर রসুল্লা সাল্লা তার হাদিসে বিভিন্নভাবে সেগুলো উল্লেখ করেছেন দর্শক করব। দর্শকবিন্দু রব হচ্ছেন এমন এক সত্তা যিনি সবকিছুকে লালন পালন করেন লালন পালন করেন কিভাবে করেন যিনি লালন পালন করেন মৃত্যু দেন जीवन दें जिन्ही तरह कर्मकांड दिए सबक नियंत्रण करें रब रब होते हम चार गुण कम पैंक री हमें स्रष्टा हेतेपालन तो ही कर सृष्टि कर रव दबी हमें सृष्टि करब रवते दबी हिंदी তিনি আমার মালিক হবেন যিনি আমাকে সৃষ্টি করছেন তিনি আমার মালিক স্বাভাবিকভাবে জিনিস স্বাভাবিক বুঝার জিনিস প্রত্যেকটি মানুষ এটা বুঝতে পারে যে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি আমার মালিক মালিক এবং তিনি আমাকে মালিক নয় শুধু তিনি আমার রাজাক তিনি আমাকে রেজিকো দেন অর্থাৎ কোনো কিছু সৃষ্টি করার কারণে তার কি কি প্রয়োজন সেটা নিয়ন্ত্রণ করেন আল্লাহ এই জন্য তিনি রব আর सबकि नियंत्रक बटे यही जिन रब ता चार गुण चार गुणी स्रष्टा द्विती हमें मालिक तृतये रजेक अर्थात रिजिक दानकारी चतुर्थन सबकि नियंत्रणकारी जीवन प्रत्येक प्रत्येक पर्वे तर नियंत्रण सुप्रतिष्ठित चार जिन प्रतिष्ठित ना करते आल्लर আল্লা তালাকে রহমেশ আমরা মানিনি অর্থাৎ আমাদেরকে মানতে হবে একটি যে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন আর কোনো কিছু আমাকে সৃষ্টি করেনি আর কোনো সৃষ্টি করার ক্ষমতা রাখেনা আর সৃষ্টি করার ক্ষমতা রাখেনা সৃষ্টি একমাত্র আল্লাহর আল্লাহ আমি আল্লাহ তাল তিনি দিবেন দ্বিতীয়ত যে তিনি আমার মালিক হবেন এই জন্য আল্লাহ তালা বলছেন মা আলী কিয়মি দিন কেয়ামতের দিন আল্লাহ তালা সবকিছুর বিচারের দিনের এর অর্থ দুনিয়াতে অনেকে মালিক হওয়ার দেখাতে পারে যে আমি মালিক কিন্তু সে মালিক তার ক্ষণস্থায়ী মালিক না তার স্থায়ী মালিকান আল্লাহ তিনি মালিক রাজেক তিনি রিজিক দাতা আল্লাহ বলেছেন ইন আল্লাহ রাজা কুয় মতিন ইনাল্লাহ রাজাকুতিল মতিন আল্লাহ কোরআন কালিম বলে দিয়েছেন আবার মত তিনি সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন আল্লাহ তালা বলে দিয়েছেন ওমাই ইউদাব কে সবকিছু নিয়ন্ত্রণ করে সায় আল্লাহ তারা সবাই বলবো যে আল্লাহ তালা তো আল্লাহ তালা যদি সবকিছু নিয়ন্ত্রণ করেন তিনি চারটি জিনিস যদি আমি সাব্যস্ত না করি আল্লাহ তালাকে আমি রব মানিনি এক হচ্ছে আল্লাহ তালাকে আমি মানব যে তিনি আমার স্রষ্টা তিনি দ্বিতীয় হচ্ছে তিনি আমার শুধু স্রষ্টাই তিনি স্রষ্টা ও মালিক তৃতীয় হচ্ছে তিনি আমার রিজিক দেন চতুর্থ হচ্ছে তিনি আমার সবকিছু নিয়ন্ত্রণ করেন এই চারটি জিনিস যতক্ষণ পর্যন্ত আমি সাব্যস্ত না করবো আল্লাহ জন্য আল্লাহ তালাকে রব হিসাবে আমার মানা বিশুদ্ধ হবে না এবং আমি এই চারটি জিনিসই আমি অন্য কাউকে দিতে চেষ্টা করব যখনই আমি বলব আমার স্রষ্টা আল্লাহ তখনই আমি বলবো না যে আমি কোন ব্যাংকাছি থেকে উঠে এসেছি বা বিবর্তনের মাধ্যমে এসেছি এমন কথা আমি বলব না যখনই আমি বলব যে তিনি আমার মালিক তখন আমি অন্য কারো কাছে অন্য কারো দ্বারস্থ হব না কার মালিকের কাছেই সব সময় দাস দ্বারস্থ হয় একমাত্র আল্লাহর কাছে দ্বারস্থ হব যখনই আমি রিজিক রাজ্ক হিসাবে আল্লাহ তালাকে মানব ইন আল্লাহ মাতিন আল্লাহ তাল রাজাক তিনি রিজিক দেন এ কথা আমি বলব দুনিয়ার কোনো কিছুর কাছে বা কারো কাছে আমি হাত ফাঁদব না আমার রিজিক তার কাছেই রয়েছে আমি আমার রিজিক তো তার কাছেই রয়েছে অফিসু আয়দুন তার কাছে আমার রিজিক রয়েছে আমি সাব্যস্ত করব আর যখনই আমি বিশ্বাস করব যে আমার সবকিছু নিয়ন্ত্রণ করে আমার রব আলমিন আমি কারো কাছে ধর্ণা দেব না কোনো পীরের কাছে নয় কোনো গাছের কাছে নয় কোনো মাসের কাছে নয় গজারের কাছে নয় কোনো দুনিয়ার কোনো কিছুর কাছে আমি কোনো কিছুর কাছে আমি দ্বারস্থ হব না একমাত্র আল্লাহ তাল কাছে বিপদাবের জন্য আমার যাবতীয় প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে দ্বারস্থ হব। তাহলে বোঝা গেল রববৈতের যে চারটি মৌলিক বৈশিষ্ট্য যে তিনি অবশ্যই খালেক হবেন তিনি অবশ্যই রাজেক হবেন তিনি অবশ্যই মালিক হবেন এবং তিনি হবেন মোতাসার সবকিছুর সবকিছু নিয়ন্ত্রক এই চারটি গুণ আমাদের প্রত্যেককে স্বীকার করতে পারলার জন্য তাহলে আমরা আল্লাহ মানব আমাদের ইমাম তিনি এই জন্য বলেছেন ওয়াহে আল্লাহ একটু বলে তিনি চুপ ছিলেন কেন একটু বলেছেন এই জন্য যে এই ওয়াহেদের ভিতরে সব আছে যে আল্লাহ তালা একক সত্তা তিনি সৃষ্টিও করেছেন তিনি মালিকও রিজিকো দেন এবং তিনি আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করেন এটুকু আমি যে স্বীকৃতি দিতে পারি এর ফলে তিনি বলেছেন লাহ তার কোন শরিক নেই এগুলিতে তার কোনো রকমের শরিক করা যাবে না যদি শরিক করি তাহলে আমরা আল্লাহ তালাকে কোনোভাবেই র বিষয়ে মানিনি যদি মুখে বলি যে আল্লাহকে রবিষয়ে মানছি না মানিনি এটাই আমাদের অনেকের মধ্যে দেখা যায় কিভাবে শিরিক করে এ বিষয়টি আল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব আজকে আলোচনা করব যে আল্লাহ তালাকে রব হিসাবে কেন মানব আল্লাহ তালাকে রব হিসেবে কেন মানব অর্থাৎ কেন আমরা স্বীকৃতি দেবো আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টি করেছেন কেন স্বীকৃতি দেব তিনি নিজেক দেন তিনি আমাদের মালিক কেন শিখিয়ে দিব তিনি আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে চারটি জিনিস কেন শিখিয়ে দিব এর কারণ হিসেবে আল্লাহতালার কে রব হিসাবে মানার বিষয়টি প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে রয়েছে এক নম্বর জিনিস অন্তরের ভিতরে স্বাভাবিকভাবে রয়েছে যে আল্লাহ তালাকে মানুষের মনের ভিতরে আসবেই যে আমি যেহেতু সৃষ্ট বান্দা আমার মনের ভিতরে অটোমেটিকলি আসবে যে আমি যেহেতু বান্দা আমার কোনো না কোনো একজন স্রষ্টা আছেন অর্থাৎ আল্লাহতালার যে নিদর্শন রয়েছে দুনিয়াতে নিদর্শনগুলি দেখে আল্লাহ তালার যে সৃষ্টি রয়েছে সৃষ্টি দেখে আল্লাহ তালার যে বিভিন্ন জিনিস রয়েছে আফাক নিয়ম চতুর্দিকে তাকিয়ে চাঁদ তার কক্ষপথে ঘুরছে সূর্য তার কক্ষপথে চলছে দিন পরিবর্তন হচ্ছে রাত আসছে এসব কিছু দেখে আল্লাহ তালার এই সৃষ্টিকে দেখে আমরা বুঝবো যে আল্লাহ তালা একজন স্বচ্ছত্তা আছেন যিনি সবকিছু সৃষ্টি করেছেন সুতরাং আমাকে অবশ্যই আল্লাহ তালা স্বীকৃতি দিব দ্বিতীয় হচ্ছে যে এই বিষয়টি ফেত্রি দলিল মানুষের স্বাভাবিক জিনিস মানুষের অন্তরের ভিতরে জেগে থাকে এই জন্য কোরআনে কারিম আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ কোরআনে কারিম বলেছেন ফেতর আল্লাহ ফেতরাত এটা আল্লাহ স্বাভাবিক মানুষের অন্তরে গেঁথে দিয়েছেন এই জিনিসটি বিশ্বাসটি যে আমার একজন স্রষ্টা আছেন যদি আমি সৃষ্ট জীবস্তু শুধু আমার মনের ভিতরে স্রষ্টার প্রতি শ্রদ্ধাবোধ সম্মানবোধ তার কাছে ডাকার যে আকুতি সেটা আমার মনের ভিতরে আল্লাহ গেঁথে দিয়েছেন কোরআন একিমা এটা উল্লেখ করেছেন এই জন্য যখন কাফেররা বলতো যে আল্লাহ সম্রাট জিজ্ঞাসা করত তখন ই রসুলরা সবসময় বলতেন কালাতি রসুল আফিল্লা শাক ফুল ইসামাওয়া তোমরা কি আল্লাহর ভাবে শখ করতে সন্দেহ করতেছ আসমান জমিনের তো তিনি স্রষ্টা তোমরা তো সৃষ্টি কর তাহলে তোমরা কিভাবে সন্দেহ করতেছ তাহলে মানুষ অন্তরিভি গেথে দিয়েছেন এই জিনিসটি ফেত্রি জিনিস স্বাভাবিক জিনিস যে আল্লাহ তালাকে আল্লাহ তালাই একমাত্র সত্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন এটা আমাদের অন্তরিভাবে আল্লাহ তালে গেঁথে দিয়েছেন এটাকে বলা হয় দলিল ফেতরি দলিল ফেতরি বা স্বাভাবিক স্বভাবজাত মানুষের প্রমাণ যে সবজাতভাবে মানুষ এটা বিশ্বাস করতে বাধ্য হয় যে আল্লাহ তালাই আমাদেরকে সৃষ্টি করেছেন আর কোন সত্তা আমাদের নেই তিনি আমাদের নিয়ন্ত্রক তিনি আমাদের রেজিক দেন তিনি আমাদের মালিক এই জিনিসগুলি মানুষের অন্তরের ভিতরে সব জাতক রয়েছে বলেছেন কুল্লু মৌলাদী শিশুই ফেতরাত জন্মগ্রহণ করে ফেতরা তত দিনের উপরে যে গ্রহণ করার মন তার মধ্যে এটাই থাকে যে আমার একজন শ্রেষ্ঠ আছেন এবং তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রিজিক্ট দিচ্ছেন তিনি আমার মালিক তিনি আমার নিয়ন্ত্রণ করছেন এর সাতটি জিনিস প্রত্যেকটি প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশুর মধ্যে এটা আছে কিন্তু পিতামাতা পরিবর্তন করে সমাজ পরিবর্তন করে বন্ধু বান্ধব তাকে পরিবর্তন করে দেয় অথবা তার মধ্যে গাফলত তা পরিবর্তন করে দেয় গাফলতি উদাসীনতা অন্য কিছু পরিণত করে দেয় তার টিচার শিক্ষক তাকে পরিবর্তন করে দেয় কিন্তু মৌলিক নীতি ছিল এটাই যে সৃষ্টি সবসময় স্রষ্টার কথা স্মরণ করবে সেটাই হচ্ছে দলিল ফ্ষী এটাই আল্লাহ তালা উঠে তুলে ধরেছেন দুই অর্থ পরিবর্তন নেই অর্থাৎ এমনি এমনি পরিবর্তন হয় না মানুষ পরিবর্তন করে দেয় আর নির্দেশের অর্থ যে তোমরা পরিবর্তন করো না আল্লাহ তাদের এই ঠিক রেখে তাকে ইমান দিকে আহ্বান করো এটাই হচ্ছে আয়তের অর্থ তাহলে গেল एक नम्बर दल आल्ला चतुर्दी तक स्वास्थ्य स्रस्टा रही तृतये जिन हम आयात कुरने करीम और आयात देखे आयत आयत सर शरिया आयत कुरान करीम आस कित আল্লাহ কোরআনে করিম বারবার বলেছেন তিল্কা আয়াত আয়াতগুলো পড়ে এটা যেমনি আমাকে সৃষ্টি করেছেন তেমনি আমাকে গাইডলাইন হিসাবে বানী দিয়েছেন এটা শুনে আমাদের চলতে হবে তৃতীয় দলিল আমাদের জন্য চতুর্থ দলিল হচ্ছে যে আমাদের বিবেক বলে বিবেক বলে ক্ষত্রিবিবেক বলে যে আমার কোনো কোন আমরা সৃষ্ট হইনি কোনটা অবশ্যই তারা সৃষ্ট হয়েছে সৃষ্ট তারা সৃষ্ট হলে হয় নিজেকে নিজে সৃষ্টি করেছে না হলে তাদের কোনো একজন সত্য নিজেকে নিয়ে সৃষ্টি করেছে अथवा बोलते सत्ता नहींना कार्यक्रम कुरानी करीम्का विवेक विवेक तुम विवेक के विवेक विवेक दलिल तुम बहरे हे पर बिरेकिा तुझा गल स्रष्टाइम বিবেক যে একজন স্রষ্টা আমার রয়ে গেছেন এই স্রষ্টাকে আমাকে মেনে নিতে হবে এটা আমার বিবেক স্বাভাবিক বিবেক আমাকে শিখিয়ে দিচ্ছে রসুল্লাহ সাল্লা আগরীবের সালাতে পড়ছিলেন আম খুল কৌমিনেখুন আম খালাকুসলাম আওয়াল ইউ কেনুন যে তারা নিজেকে নিজে সৃষ্টি করেছে নিজে নিজে সৃষ্টি হয়েছে আম হুমুল খালেখুন না নিজেকে নিজে সৃষ্টি করেছে অটোমেটিকলো হয়ে গেছে না নিজে নিজে সৃষ্টি করেছে তারা কি আসমান জমি সৃষ্টি করেছে বরং তাতে বিশ্বাস দৃঢ় বিশ্বাসী নয় এই আয়াতের করছিলেন সাহাবি বলতেছেন যে আমি এক সাহাবি তখন ইসলাম গ্রহণ করেনি তিনি আয়াতটা শুনলেন শোনার পরে তিনি বললেন যে আমার অন্তর যেন ফেটে যাচ্ছিল যে এটাই তুমি শুদ্ধ কথা তারপরে তিনি ইসলাম গ্রহণ করলেন এই আয়াতটি শুনে তাহলে ইসলাম ফেত্রি ধর্ম ফেত্রাত তাকে জাগ্রত করে দিচ্ছে যে আসলে তুমি একটু চিন্তা করো একা কি বসে একা কি বা দুইজনের চিন্তা করো যে আসলে কি তুমি নিজেকে নিজে সৃষ্টি করো না কেউ নাকি তুমি সৃষ্টি হও নি তুমি আম খুল কমিন গাই রো খুন নাকি নিজে নিজে হয়ে গেছে আমরা দলিল হিসেবে পাই যে আল্লাহকে অভিষেক সেটা হচ্ছে সমস্ত উম্মত সামান্য কিছু মানুষ ব্যতীত আদম আলাহ সালাতাম শুরু করে আজ পর্যন্ত বেশিরভাগ মানুষই আল্লাহ তালাকে বা একজন স্রষ্টা আছে এটা স্বীকার করেন অন্তত একটা একজন স্রষ্টা আছে স্বীকার করেন এমন কি যারা দুইজন স্রষ্টায় বিশ্বাসী যেমন তাদেরকে বলা হয় অগ্নি উপাসক তারাও বলে যে আসল সত্তা একজন আরেকজন হচ্ছেন নকল সত্তা জুলমা অন্ধকার সৃষ্টিকারী এবং মূল হচ্ছে নূর আলো সৃষ্টিকারী আবার যারা যারা বহু দেবতা বিশ্বাসী তারাও বলেন যে এরা হচ্ছে মূল দেবতার বিভিন্ন রূপ ইত্যাদি ইত্যাদি মূল দেবতা একজনে তারা বিশ্বাস করে আর যারা ইসা আল্লাহ ইসলামকে দেবতা বলে তারাও তার উপরে তারাও তাকে মূল এবার তার আপ বলে একজনকে যার কাছে সবকিছু ফিরে যায় তাহলে বোঝা গেছে যে সমস্ত উম্মত সমস্ত জাতি যোগে যোগে সময়ের এত এত দিন এত যোগে এত বছর হাজার হাজার লক্ষ লক্ষ বছর সবকিছু এই পুরো সময়টা তারা প্রত্যেকে স্বীকার করে নিয়ে এসে একজন স্রষ্টা রয়েছেন এবং সেই স্রষ্টা যদি আল্লাহকে না মানা হয় অন্য কিছুকে মানা হবে হ্যাঁ সামান্য কিছু মানুষ নাস্তিক রয়েছে এটা আমরা অস্বীকার করছি না কিন্তু তাদের সংখ্যা অনেক কম ষষ্ঠ যে প্রমাণটি আমরা দেখতে পাই যার কারণে আমরা বলছি আল্লাহ আল্লাহা নিয়ে এসেছেন রাসুলরা মর্জিদা নিয়ে এসেছেন মসুলরা এমন এমন নিদর্শন নিয়ে এসেছেন যে এই নিদর্শনগুলি দেখে প্রত্যেকটি জাতি ইমান এনেছে অথবা ইমানের দ্বারপ্রান্ত হয়েছে যদি হটকারি কোনো সিদ্ধান্ত না থাকে তারা ইমান এনেছে তাহলে বোঝা গেল যে রব্বুল আলমিন এবং তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন এর দ্বারা আমরা ছয়টি প্রমাণ পাই ছয়টি ছয় ধরনের প্রমাণ দিয়ে আমরা প্রতিষ্ঠা করতে পারছি ছয় ধরনের প্রমাণ ছয় ধরনের প্রমাণ দিয়ে আমরা প্রতিষ্ঠা করলাম যে আল্লাহ রব ইত তিনি একমাত্র রব আর কোন রব নেই এবং তিনি ওয়াহেদ তিনি ওয়াহেদ একক সত্তা যিনি আমাদের সমস্ত যিনি আমরা স্বীকার করি যিনি আমাদের সবকিছু সৃষ্টি করেছেন তিনি আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করেন এবং তিনি আমাদের তিনি আমাদের মালিক এবং তিনি আমাদের রিজিক দান করেন এই কথাগুলো আমরা শিখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে মূল মূলত তাহিদুল তাহিদুর রুবইয়া এই তাহিদুর রুবিয়া মানুষ স্বীকার করেছে এই ছয়টি ধরন আমরা উল্লেখ করলাম যে ছয় ভাবে আমরা প্রমাণ করতে পারি যে আল্লাহ রবুল ইজতি একমাত্র এবং একটা একজন সত্তা আছেন যিনি আমাদের এই সবকিছু নিয়ন্ত্রণ করেন এর বাইরে विपरीतेमाम जरा दूधर मानुष एक मानस हम सरसरिता रुबिया के सर अस्वीकार कर रब बीधर मानुष हम যারা অন্তর থেকে অন্তর থেকে অন্তরে মেনে নিয়েছে মুখে তারা অস্বীকার করছে মুখে তারা অস্বীকার করছে প্রথম যারা রব বলতে কেউ নেই এটা এক নাস্তিক গ্রুপ রয়েছে একটি গোষ্ঠী রয়েছে তারা এটা করে থাকে কিন্তু দ্বিতীয় গ্রুপ যারা যারা অন্তরে তাদের স্বীকৃতি আছে মুখে তারা অস্বীকার করে থাকে এদের মধ্যে একদম হচ্ছে ফেরাউন ফেরাউন এই কাজটি করেছিল আল্লাহ তাল্লাহ কুরাহিমে তার সম্পর্কে বলেছেন ওয়া জাহাদু বিহা ওয়াস্তায়ে কান্থান তারা অস্বীকার করেছে কিন্তু অন্তরে তাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে আল্লাহ তালাহাই তাদের সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহর কাছে সে কান্নাকাঠিও করতো রাতের অন্ধকারে যে আল্লাহ আমাকে অপমান করবেন না কিন্তু সে মুখে অস্বীকার করত মুখে অস্বীকার করত দুনিয়ার বুকে তারা জোলমাম জুলুম করার জন্য এবং নিজেকে শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য তারা চেষ্টা করেছে এবং মনে করেছে নিজেরা শ্রেষ্ঠ এটা প্রমাণ করবে নিজেদের অহংকার প্রতিষ্ঠা করার জন্য তারা এটা করেছে এই দুই ধরনের মানুষ আল্লাহ তালার রবু বিয় করে পুরোপুরি রবি পরিপূর্ণ অংশে শিরিক করে এর বাইরে আল্লাহ রুবিহ যারা শিরিক করে তাদের মধ্যে একটি বিরাট গোষ্ঠী রয়েছে অংশকে অস্বীকার করে আল্লাহ কোন কোন জিনিসকে তারা অস্বীকার করে থাকে আমরা আহলসুন বিশ্বাস করে থাকি আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আমাদের আমলও সৃষ্টি করেছেন যারা মনে করে যে প্রত্যেকটি মানুষ তার আমল সৃষ্টি করে আল্লাহ তালার কাছের দিকে সম্পর্কিত করা তারাও আল্লাহ তাল রুবিহ সিরিক করে যাচ্ছেন যারা মনে করে যে আখরাত আল্লাহ তালা কায়েম করবেন না তারা আল্লাহ তে শিরিক করছেন আল্লাহ তালার ফেল আল্লাহ তালা কার্যকে অস্বীকার করছেন যারা মনে করেন যে আল্লাহ তার রসুল পাঠাননি তারা আল্লাহ তালা আল্লাহ রবি শিরিক করছেন কার পাঠানো আল্লাহ তালার নীতি এভাবে আল্লাহ তালা যে সমস্ত আফাহাল আছে কর্মকাণ্ড আছে সেগুলিকে যারা অস্বীকার করেন তারা আল্লাহ তালার রববিতে শিরিক করছেন এই রববিতে শিরিকারের মধ্যে আরবের মুর্শিকরা ছিল এবং কিছু আরবের মুর্শিকদের কিছু অংশ আল্লাহ রবি কিছু অংশে শিরিক করত এবং যারা আল্লাহ তালার জন্য আল্লাহ বিভিন্ন রকমের আল্লাহ ছেলে অথবা মেয়ে সাব্যস্ত করেছে তারা সবই কিন্তু আল্লাহ করছে কারণ আল্লাহ তারা সঠিক মর্যাদিতে জানেনি মা কদার আল্লাহ জমিয়ানুভান তার রিয়ত সাব্যস্ত করেছেন কোরআনে আমাদেরকে সে আল্লাহ তার রবি সাব্যস্ত করতে হবে আসমে আসেন ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্ব করব ততক্ষণ আপনারা ভালো থাকুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত